মানবতা সমাধান এই অমূল্য ভবনে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও স্বাগত সুদী ও দর্শক বৃন্দ করেন্লাহ বলেন من عاد لي وليا جي أمار ولي شيء ولي رشته أمار بندور شته دشموني راكله فقد آذنته بالحرب عمي ترجنه جدر قشنا دلم وما تقرب إلي عبدي بشي أحب إلي مما افترست عليه آر أمي أمار بندر كري جا فرس كري شيء تعط شيء بشيء أمون যা আমার সান্নিধ্য লাভ করবে অর্থাৎ আমার সান্নিধ্য লাভের সর্বোত্তম উপায় হচ্ছে আমি যা ফরজ করে দিয়েছি সেগুলি সম্পাদন করা এরপর এক্সট্রা আরো কিছু অর্জনের প্রতি উৎসাহিত করে বলছেন যে আমার বান্দা নফল এবাবুতের মাধ্যমে সে আমার সান্নিধ্যে পৌঁছবে এমন চেষ্টা করবে যে এমন কি আমি তাকে ভালোবেসে ফেলি আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার ওই শ্রবণ শক্তি হয়ে যাই যার দ্বারা সে শোনে এবং আমি ওই শক্তি তার হয়ে যাই যা দ্বারা সে দেখেহা এবং আমি তার ওই হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে এবং আমি তার ওই পা হয়ে যাই যা দ্বারা সে চলে আর যদি সে আমার কাছে সওয়াল করে তাহলে অবশ্যই আমি তাকে দেই ওয়ালা লা তা ও আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমি তাকে আশ্রয় দিয়ে থাকি রওয়াহুল মোহান হাদিসটি মহানের এই হাদিসটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন করবত হাসিরের উপায় কি এবং কিসের মাধ্যমে আল্লাহ সুহানু ও তাহলার মোহাব্বত পাওয়া যাবে তার ভালোবাসা অর্জন করা যাবে সে উপায় অত্র হাদিসের মধ্যে বলা হয়েছে প্রথমত আল্লাহকেবার আলা বলছেন যারা ওলি যাদের বহু পছন্দ হলো আউ এখানে প্রশ্ন হলো কারা আল্লাহর অলি এর পরিচয় আমাদের একান্তই জানা আবশ্যক আল্লাহর অলি বলতে ওই ব্যক্তি যে ব্যক্তি ইমান এবং আমলের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করেছে সেই হলো আল্লাহর অলি এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাওফু আলাইহিম ওয়া লা হুম ইহজানুন বাবহিতহু যারা আল্লাহর ওলি তাদের জন্য কোন খauf বা ভয় viti নেই দুশ্চিন্তা নেই এই আল্লাহর ওলি কারা তাদের দুটি কথা আল্লাহর হওয়ার শর্ত হলো দুটি একটি হচ্ছে ইমান একটি হচ্ছে তাকওয়া আর এই দুটির ভিতরে সব কিছু ঢুকে গেছে ইমান তখনই বাস্তবায়িত হবে যখনই অন্তর থেকে হবে জবান দ্বারা ডিক্লার হবে এবং আমল বিল জওয়ারে হবে অঙ্গ দ্বারা সম্পাদন করবে মানুষ যখন অন্তরে বিশ্বাস করবে মুগ্ধিও স্বীকার করবে কিন্তু আমল করবে না সে কোনো দিন মমিন হতে পারবে না মুমিন হতে গেলে অবশ্যই তাকে আমল করতে হবে আল্লাহ আল্লাহর আলমিন যেখানে ইমানের কথা বলেছেন সাথে সাথেই আমলের কথাও বলেছেন এল্ল্লা দিন আমানু ও আমেলুসাদ যারা ইমান আনল এবং কাজেই ইমান এনেছি যথেষ্ট নয় ইমানের দাবি অনুযায়ী আমল করতে হবে কাজে এটা হলো ইমানের সাথে তৎসঙ্গে তাকওয়ার যে শর্ত সংযোজিত হয়েছে এর মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গেছে যে যারা মুত্তাকি যারা পর হেজগার যারা হালাল হারামের ভিতরে ব্যবধান করে চলেন যারা ইমতুন আওয়ামের আল্লাহ আল্লাহর আদেশ সমূহ পালন করেন এবং আল্লা ওয়াহিহি আল্লাহ যে নিষেধ করেছেন সেগুলি বর্জন করেন যাদের বাহিরের দিক আর ভিতরের দিক এক কোনো প্রকার কপটতা নেই মুনাফিকি নেই ফাঁকি ঝুঁকি নেই প্রতারণে নেই স্বচ্ছ হৃদয়ের অধিকারী তারাই হলো মুত্তাকি তারাই হলো পরহেজগার আর যারা ওই পরহেজগার পর্যায়ের যাবে কেবল তাদের ইবাদতি আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল করবেন আল্লাহ বলছেন ইন্নামা ইয়া মিনাল মুত্তাকিন যারা মুত্তাকি যারা পরহেজগার তাদের ইবাদত আল্লাহ রবুল্লাহ আলমিন কেবল কবুল করে থাকেন অতএব আল্লাহ বলছেন জন্নাত ও ইদ্যাত মুীন যারা বোত্তাকি তাদের জন্য জান্নাত রেখেছি আমি যে মান যে ব্যক্তি মানে সংযোগশীল হবে হবে সেই লোকটাই জান্নাতে প্রবেশ করবে জান্নাতের সুখ বুক করবে এতে স্পষ্টত দুটি কথা ইমান এবং তাকওয়া যার মাধ্যমে আল্লাহ ভ্যান হু তানা ঢুকিয়ে দিয়েছেন পুরো ইসলামটাকে পুরো দিনটাকে পুরো কোরআন এবং হাদিসকে যার ভিতরে কোরআন ও হাদিসের যথার্থ অনুশীলন পাওয়া যাবে সেই লোকটি হবে আল্লাহর ওলি এছাড়া আর কেউ আল্লাহর ওলি হতে পারবে না আল্লাহ রবুল্লাহ আয়ালমিন তার বান্দাদের তিন শ্রেণীতে বিভক্ত করেছেন বলছেন একদল হলো ফামিনহুম হোম জোয়ালিমুল্লি নফসি একদল তার নফসের উপরে জুলুম করে আর নফসের উপরে কি করে জুলুম করে সে হলো গুনা করে অবাধ্যতা করে সীমালঙ্গন করে করে করেই তার নফসের ক্ষতি নিজেই করে আল্লাহ রবুল্লাহ আয়ালমিন আমাদেরকে জানিয়ে দিছে তার প্রিয় হাবিবের মাধ্যমে হাদিসে কোথিতে তোমরা যে আমলগুলি করো ও আমি সেগুলি তোমাদের জন্য সঞ্চয় করে রাখি তোমাদের পাওনা তোমাদেরকে দেব আমার কোনো লাভ নেই লসও নেই আল্লাহ রবুল আলমিন সব কিছু থেকে মুক্ত পবিত্র সুমহান সুতরাং যারা না ফরমানি অবাধ্যতা করে তারা কিন্তু তাদের নফসের উপরেই তারা জুলুম করে থাকে অন্যায় করে থাকে এরপর লাহরুল আহ আলম দ্বিতীয় আরেক শ্রেণীর কথা বলেছেন অমিনহ মুিদ আরেক দল হল মুক্তিদ মদ্যমপন্থী মদ্যমপন্থী কারা তারা হলো ওই সমস্ত লোক যারা ফরাইজস সমূহ আদায় করেন এবং যাবতীয় হারাম থেকে বিরত থাকে এখান থেকে শুরু হলো যারা ফরস সমূহ আদায় করেন এবং যাবতীয় হারাম থেকে পরহেজ করেন বেঁচে থাকেন সাবধানতা অবলম্বন করেন এই লুকগুলি হলো মুক্তিদ বদ্যমপন্থী আর এইটাই হচ্ছে আল্লাহর অলির প্রথম স্তর যারা আল্লাহর ওলি হবে তারা এই স্তর থেকে তাদের শুরু হবে এবং আল্লাহর আরও নিকটতম আরেকটি স্তর রয়েছে যাদেরকে আল্লাহর আয়ন বলছেন আরেকদল রয়েছেন যারা পরশ্রম আদায় করেন যাবতীয় হারাম থেকে বিরত থাকেন তারপরেও নফল এবাদতের মাধ্যমে কল্যাণের সকল দরজা যেগুলি বর্ণিত আছে সেগুলি অনুসন্ধানের মধ্য দিয়ে সেগুলি বাস্তবায়নের মধ্য দিয়ে তার আল্লাহ রব আলমিনের কাছে পৌঁছার প্রতিযোগিতায় নামেন যারা এই গুণ সম্পন্ন তারা হচ্ছেন ওলিদের সর্বোচ্চ মঞ্জিল সুতরাং আমরা বলবো। যারা ইমানবেন তাকে অবলম্বন করবেন যারা আল্লাহর ফরসমূহ আদায় করবেন এবং হারাম থেকে বিরত থাকবেন তারাই আল্লাহ আল্লাহর অলি অলি মানে বন্ধু আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করবেন আর যারা এর চেয়ে বেশি অর্থাৎ ফরসম আদায় করবেন এবং যাবতীয় হারাম থেকে বিরত থাকবেন বেশি বেশি করে নফল আবাদত করবেন তার আরও বেশি কল্যাণকামী হিসাবে আল্লাহর আরও প্রিয় পাত্র হিসাবে পরিগণিত হবেন কিন্তু দুর্ভাগ্য এই ওলি যারা সেই ওলি আল্লাহর বন্ধু এদেরকে কিন্তু কষ্ট দিতে আল্লাহ নিষেধ করেছেন তাদেরকে কষ্ট দেওয়া যাবে না তাদেরকে কষ্ট দেওয়া তার মানি হলো আল্লাহকে এর আগ থেকে একটু রসুল সালাইসলাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিমকে কষ্ট সে সেজন্য আমাকেই কষ্ট দেওয়ার বৃন্দ সময় হলে একটু বিরতির আমার এখন একটু বিরতিতে যাচ্ছি ফিরে আসবো আবার বাকি আলোচনায় ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লাম এর সন্ন্যতে অভ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শনাহ समग्र जीवन के सफल और सुंदर करारोन सोन्नाथ वास्तवय देख से आज रत साढ़े आठटाय पुनः सम्प्रचार सकाल सतट देषे पंगल सब थरूरी कथा एवं पूर्वे विद्दे अजान की तात्पर्य हज कर खुशी हन मे शर मुखर पवित्रतार्ध्यम आल्ला के सन्तुष्ट कर আরো ফজিলত জানার জন্য দেখুন কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিরতির পরে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিসে যেখানে আমরা বলেছিলাম আল্লাহর আলী কারা তাদের সংজ্ঞা কি সে সংজ্ঞাটি আল্লাহ রব আলী নিজেই বলছেন আল্লা যারা ইমান আনে এবং তাক অবলম্বন করে দুটি কথা আল্লাহর একটি হচ্ছে ইমান আর কি হচ্ছে তাকওয়ার আর এই দুটির ভিতরে সব কিছু ঢুকে গেছে ইমান তখনই বাস্তবায়িত হবে যখনই অন্তর থেকে হবে জবানদার ডিকলার হবে এবং আমল বিল জওয়ারে হবে অঙ্গ প্রত্যঙ্গ সম্পাদন করবে মানুষ যখন অন্তরে বিশ্বাস করবে মুগ দিয়ে স্বীকার করবে কিন্তু আমল করবে না সে কোনো দিন মমিন হতে পারবে না মুমিন হতে গেলে অবশ্যই তাকে আমল করতে হবে এজন আল্লাহরবুল আলমিন যেখানেই ইমানের কথা বলেছেন সাথে সাথেই আমলের কথাও বলেছেন আবেলুস যারা ইমান আল্লু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 ওয়েসানিমুন আন্না ওয়াহিহি আল্লাহ যে নিষেধ করেছেন সেগুলি বর্জন করেন যাদের বাহিরের দিক আর ভিতরের দিক এক কোনো প্রকার কপটতা নেই মোনাফিকি নেই ফাঁকি ঝুঁকি নেই প্রতারণা নেই স্বচ্ছ হৃদয়ের অধিকারী তারাই হলো মত্তাক তারাই হলো পরহেজগার আর যারা ওই পরহেজগার পর্যায়ের যাবে কেবল তাদের আবাদতি আল্লাহ রবুরাহিন কবুল করবেন আল্লাহ বলছেন ইন্নামা ইয়া মিনাল মুতাহিন যারা মোত্তাকি যারা পরেজগার তাদের ইবাদত আল্লা রবুল্লাহ কেবল কবুল করে থাকেন কত এবো আল্লাহ বলছেন জান্নাত্তিক মোত্তাক যারা মোত্তাকি তাদের জন্য জান্নাত রেখেছি আমি যে জান্নতে ঢুকেব মানে তাকি যে ব্যক্তি মোত্তাকি পরেজগার হবে সংযোগশীল হবে সেই লোকটাই জান্নাতে প্রবেশ করবে জান্নাতের সুখ মুখ করবে এতে স্পষ্টত দুটি কথা ইমান এবং তা কোয়াক যার মাধ্যমে আল্লাহ সহায়না ঢুকিয়ে দিয়েছেন পুরো ইসলামটাকে পুরো দিনটাকে পুরো কোরআন হাদিসকে যার ভিতরে কোরআন হাদিসের যথার্থ অনুশীলন পাওয়া যাবে সেই লোকটি হবে আল্লাহর ওলি এছাড়া আর কেউ আল্লাহর ওলি হতে পারবে না আল্লাহর আলমিন তার বান্দাদের তিন শ্রেণীতে বিভক্ত করেছেন বলছেন একদল হলো ফামিনহুম হোম জোয়ালিমুল্লী নফসি একদল তার নফসের উপরে জলুম করে আর নফসের উপরে কি করে জুলুম করে সে হলো গুনা করে অবাধ্যতা করে সীমালঙ্ঘন করে করেই তার নফসের ক্ষতি নিজেই করে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে জানিয়ে দিছে তার প্রিয় হাবিবের মাধ্যমে যে ও বাংলা তোমরা যে আমলগুলি করো ও আমি সেগুলি তোমাদের জন্য সঞ্চয় করে রাখি তোমাদের না তোমাদেরকে দেব আমার কোনো লাভ নেই লসও নেই আল্লাহ রব্বুল্লাহ আলামিন সব কিছু থেকে মুক্ত পবিত্র সুমহান সুতরাং যারা মাসিয়ত নাফরমানি ফরমানি অবাধ্যতা করে তারা কিন্তু তাদের নফসের উপরেই তারা জুলুম করে থাকে অন্যায় করে থাকে এরপর আল্লাহরবুল আলম দ্বিতীয় আরেক শ্রেণীর কথা বলেছেন অমিনহ মু আরেক দল হলো মুক্তিদ মদ্যবপন্থী মদ্যবপন্থী কারা তারা হলো ওই সমস্ত লোক যারা ফরাইজ সমূহ আদায় করেন এবং যাবতীয় হারাম থেকে বিরত থাকে এখান থেকে শুরু হলো। যারা ফরস সমূহ আদায় করেন এবং যাবতীয় হারাম থেকে পরহেজ করেন বেঁচে থাকেন সাবধানতা অবলম্বন করেন এই দুগুলি হলো মুক্তিদ বদ্যমপন্থী আর এইটাই হচ্ছে আল্লাহর অলির প্রথম স্তর যারা আল্লাহর অলি হবে তারা এই স্তর থেকে তাদের শুরু হবে এবং আল্লাহর আরও নিকটতম আরেকটি স্তর রয়েছে যাদেরকে তো আল্লাহর বলে আয়ন বলছেন অবিনহুম سابقم بالخيرات بإذن الله আরে দল ইসন যারা ফরজ সমূহ আদায় করেন যাবতীয় হারাম থেকে বিরত থাকেন তারপরে নফল ইবাদতের মাধ্যমে কল্লানের সকল দরজা যেগুলো বর্ণিত আছে সেগুলি অনুসন্ধানের মধ্য দিয়ে সেগুলি বাস্তবায়নের মধ্য দিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছার প্রতিযোগিতাlambda সুতরাং আমরা বলবো। যারা ইমানবেন তাকে অবলম্বন করবেন যারা আল্লাহর ফরজসমূহ আদায় করবেন এবং হারাম থেকে বিরত থাকবেন তারাই আল্লাহ আল্লাহর অলি অলি মানে বন্ধু আল্লাহ থেকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন আর যারা এর চেয়ে বেশি অর্থাৎ ফরজসমূহ আদায় করবেন এবং যাবতীয় হারাম থেকে বিরত থাকবেন বেশি বেশি করে নফল আবাদত করবেন তারা আরও বেশি কল্যাণকামী হিসাবে আল্লাহরিয় পাত্র হিসাবে পরিগণিত হবেন কিন্তু দুর্ভাগ্য এই জন্য রসুল সালামে খাদিসের মধ্যে বলেছেন মানি বলছেন যে আমাকে কষ্ট দে আল্লাহকে কষ্ট দেয় এর আগ থেকে একটু কথা আসছে রসুল সালাইসলাম বলেছেন যে মান মুসলিমান ফাদ আক্তি কোনো মুসলিমকে কষ্ট দেয় সে যেন আমাকেই কষ্ট দেয় আল্লাহর অলি যারা তাদেরকে কোনো অবস্থাতেই কষ্ট দেওয়া যাবে না আর আল্লাহর ওলি কারা সংজ্ঞার মাধ্যমে পরিষ্কার হয়ে গেল কারা আল্লাহর অলি সুতরাং এখানে নতুন করে ওলির আলাদা কোনো সংজ্ঞা দেওয়া যাবে না আল্লাহ যেখানে সংজ্ঞা দিয়েছেন পরিচিতি বর্ণনা করে দিয়েছেন গুণ ও বৈশিষ্ট্য কী থাকবে একজন অলির ভিতরে কী কী মাদ্দা থাকতে হবে সেগুলি আল্লাহ সুভায়ন হতে বলে দিয়েছেন সুতরাং সেখানে আপনি আমি আর বাড়াতে পারবো না আজকে দেখা যাচ্ছে যে আমরা আল্লাহরু অলির প্রকৃত সংজ্ঞা হারিয়ে ফেলেছি এবং যারা ইমানদার যারা সত্যিকার অর্থে মুতাকি পারহেজগার সত্যিকার অর্থে হালাল হারামের ব্যবধান করে চলেন তাদের সাথে সম্পর্ক আমাদের সেরকম না তারাই যে আল্লাহর অলি তাদেরকে বাদ দিয়ে আমি কাকে অলি বানাচ্ছি আপনি একজন মানুষকে কোরআন ও সন্ন্যাসের ভিত্তিতে চলতে দেখলে তার প্রতি হসনে যান ভালো ধারণার বশবতি হয়ে আপনি তার জন্য কল্যাণ কামনা করতে পারেন এবং তার হিতাকাঙ্গী হতে পারেন তার শুভকামনাকারী হতে পারেন কিন্তু মুখের উপরে প্রশংসা করা যাবে না আমরা যাকে থাকে অলি বানিয়ে ফেলতেছি এবং এই আল্লাহর অলি যারা শরীয়ত মানে না কোরআন মানে না হাদিস মানে না ইসলামের বালাই যাদের ভিতরে নাই যারা বেহায়াপনা বেলাল্লাপনার দিকে চলছে যাদের ভিতরে পবিত্রতার কোনো লেশ মাত্র নাই সেই মানুষগুলিকে একদল মানুষ অলি মনে করে ওদের পিছনে ছুটছে এটা প্রকাশ্য গমরাহী বই আর কিছু নয় এবং এটা হচ্ছে শিরিখের আড্ডা আপনারা দেখেন নাই যেন সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন তার সন্তান নোহের কথা মানে নাই সন্তান হইয়া নুহের উল্টা চলেছে আল্লাহর আলম নোহকে ধ যে তাকে আর সন্তান বলে ডাকিও না তোমার পরিবার বক্ত বলে ডাকিও না যে বিষয় তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলিও না আমরা জানি রাহিম আলি ইসাল্লাম পিতা মূর্তি বানাতেন বিক্রি করতেন তার সাথে সম্পর্ক ছেদ করে চলে এলেন আমরা জানি যে ফেরাউনের ঘরে থেকে ফেরাউনের স্ত্রী দিন্দার হয়ে গেলেন আর লুত আলে ইসলামের স্ত্রী সে ওই ধ্বংসশীল পাপিষ্ট যারা তাদের দলভুক্ত হয়ে গেল দিনের উপরে কায়েম থাকতে পারলো না এতে কি বুঝেন আপনি কাকে অলায়ন দেবেন কে আল্লাহর ওলি এটা আপনার মাথায় কেন আসলো এটা দায়িত্ব তো আল্লাহর আল্লাহ কাকে ওই হিসাবে গ্রহণ করবেন না করবেন সেটা আল্লাহ রব্লা আলমিনী ভালো করে জানেন সুতরাং এ ব্যাপারে আপনার আমার নাক গলানোর কিছু নেই অনুরূপভাবে সিলসিলা অনুযায়ী আপনি গদিনিসীন অলি মনে করবেন এটাও কোনো নিশ্চয়তা বা দলিল কোরআন হাদিসে পাওয়া যায় না সুতরাং এভাবে ওলায়ত বিভক্ত করা এবং এক মানুষকে অলি বানিয়ে তাদের নামে পূজাপর্বণ চলবে এটা কখনো মেনে নেওয়া যায় না শুধুও দর্শক বিন্দু কাজেই আমরা আল্লাহ যে সংজ্ঞা দিয়েছেন সে সংজ্ঞার ভিত্তিতে ওল স্থির করবো এবং এটি বিষয়টা সম্পূর্ণরূপে আল্লাহর হাতে তিনি কাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন কাকে তিনি তার দুশ্মন হিসাবে গণ্য করবেন সেটা তিনি ভালো জানেন এ ব্যাপারে আমরা আল্লাহর কাজে নিজেরা খবরদারি করব না এ বিষয়টা আমরা স্মরণ রাখবো দ্বিতীয়ত আল্লাহ সব হ্যান হু তা আলা বলছেন তার প্রিয় হাবিবের মাধ্যমে যে আল্লাহর সান্নিধ্য পাওয়ার শ্রেষ্ঠতম উপায় হচ্ছে ফরজসমূহ আদায় করা আল্লাহ যা ফরজ করেছেন সেগুলি আদায় করা এজন্য দেখা যায় যে জনৈক ব্যক্তি রসুল আল্লাহ সাল্লাহ আলু সাল্লামের কাছে আসলেন এসে বলেন রসুল আল্লাহ আমি যদি পাঁচক্ত ফরজ সালাদ সমূহ আদায় করি আমি যদি আমার মালের জাকাত দিয়ে দিই রমজানের রোজা রাখি তাহলে কি আমি জান্নাতে যাবো রসুলসলাম বললেন জি হ্যাঁ তুমি জান্নাতে যাবে আরেক সাহাবি এসে বলেনিয়া রসোর আল্লাহ আমি যদি পাঁচত্ব সলাত আদায় করি রামাজানের রোজা রাখি আর হালালকে হালাল জানি হারামকে হারাম জানি অর্থাৎ ইসলামের মূলবৃত্তি ফরজসমূহকে যথার্থভাবে আমি শিকার করি তাহলে কি আমি জাননাতে যাবো তখন বললেন জি হা তুমি জান্নাতে চলে যাবে তাহলে বোঝা গেল ফরজসমূহই জান্নাতে যাওয়ার প্রথম উপায় এবং আল্লাহ যা হালাল করেছেন সেগুলি মেনে নেওয়া আল্লাহ যা হারাম করেছেন সেগুলি মেনে নেওয়া এটাই হলো জান্নাতামের প্রথম শর্ত এজন্য আমরা হাদিসের মাধ্যমে জানতে পাই ইহামদের মাঠে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমীন বান্দার যখন আমল ওজন করবেন প্রথমেই সমূহ ওজন করবেন এ ফরজের জবাব বান্দা যখন দেখা যাবে দিতে পারছে পার হয়ে গেছে কেউ যদি দিতে পারলো না তখন আল্লাহ রবুল্লাহ আলম বলবেন যে আমার বান্দার ফরজের অতিরিক্ত সুন্নত নফল আছে কিনা। সেগুলি এনে আমার বান্দার পাল্লায় তুলে তাকে পার করে না আল্লাহ আকবর তাহলে বোঝা গেল আল্লাহ রবুল্লাহ আলমিনের হর্বত হাসিলের শ্রেষ্ঠতম মাধ্যম ফরসমূহ আদায় করা অতপর নত এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বোনার সুযোগ এটা করলে আমাদের জন্য কি হবে যে আমরা তো স্বয়ং সম্পূর্ণ হতে পারবো না আমাদের ত্রুটি থাকবে আমাদের গাফলতি থাকবে আমাদের শূন্যতা থাকবে তাহলে আমরা যারা মানুষ যাদের সম্বন্ধে রসলসাল্লাহআম বলছেন বনি আদম হত্যা মানুষ ভুল করবেই হাই হতনা তুল সবচেয়ে উত্তম ভুলকারী সেই যে লোকটি তওবা করবে সুতরাং স্পষ্টত বোঝা যায় মানুষের শূন্যতা মানুষের ত্রুটি থাকবে সেজন্য আমাদেরই ত্রুটিপূর্ণ যা কিছু আমরা ফরজ আদায় করছি তার সাথে আমাদেরকে একটু এক্সট্রা অর্ডিনারি ভলন্টারি কিছু সার্ভিস দেওয়া প্রয়োজন যার মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্যে পোসতে পারব সেটাই হল নফল এই নফলগুলি আমাদেরকে আদায় করতে হবে নফলের মধ্যে গুরুত্বপূর্ণ সলাত তাহাজ রাত্রি জেগে নামাজ পড়া গভীর নিশি কালে মানুষ কমিয়ে যখন থাকে নামাজ পড়তে উঠবে তখন ডাকে সে সময় উঠা চারটেখানি কথা না সে সময় উঠে কারা যারা আল্লাহর ভয় করে যারা আল্লাহর কাছে কিছু প্রত্যাশা করে তারাই তাদের আরামের বিছানাকে ফেলে দিয়ে ওঠে কাজে ওই সময় আল্লাহকে ডাকতে হবে এভাবে নফল রোজা যে নির্ধারিত নফল রোজা আছে অথবা হবে নফল রোজা আছে আপনি সেগুলি পালন করতে পারেন এবং এক্সট্রা যে সমস্ত তসফিতা আলীর জিকির আজকার আছে সেগুলির মাধ্যমে আপনি আল্লাহর সান্নিধ্যে পৌঁছার চেষ্টা করতে পারেন আপনি এবাদত করবেন এবাদতের মধ্যে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে গেলে আল্লাহ রব আলম আপনার জন্য সহায়তা করবেন আল্লা রবুল্লাহ আলমিন বলেছেন যে আমি তাকে ভালোবেসে ফেলিব আর যখন আমি তাকে ভালোবেসব তখন আমি তারই কান হয়ে যাব যে কান দিয়ে সে শুনে ওই চোখ হয়ে যাব সে চোখ দিয়ে যে দেখে ওই হাত হয়ে যাব যা দিয়ে সে ধরে ওই পা হয়ে যাব যে পা দিয়ে সে চলে যা চাইবে আমি তাকে তা দেব অথেব আসুন আমরা আল্লাহর পছন্দের বান্দা হওয়ার চেষ্টা করি ফরসম আদায়ের সাথে সাথে নফলগুলি প্রতিপালনে অগ্রসর হই আল্লাহ রব্লা আলমিন أمد الشكولك توفيق دان كرون آمين سبحانك الله بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته कलम और किस विषय आलोचित रुलूमुलर आन शुरोन कुरान भो भाव बुझ्वार जन्न की ज्ञान रखा जरूरी जानते हुए कुरान और इसलामी आदर्श प्रति रविवार रत साढ़े आठ टाय पुनः सम्प्रचार सकाल सार्लादेटी बांगल